মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن ولا أما بعد عن النواس بن سماعان رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال البر حسن الخلق والإثم ما حاك في نفسك أكرهت أن يطلع عليه الناس رواه مسلم পৃষ্টি বাংলার সম্মানিত সুদী ও দর্শকবৃন্দ দূরে ও কাছের যেখানে থেকে আপনারা এই অনুষ্ঠান উপভোগ করছেন তাদের সকলকে প্রাণ ঢালা শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আজকের যে হারিসটা আমরা পাঠ করবো সেটার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে বীর কল্যাণ ও এসিম গুনা প্রসঙ্গে এই প্রসঙ্গে সাহাবি নামায়ান ওর আনহু নবী করিম সল্লিউসাল্লাম থেকে ববনা করেন কালা রসুল সল্লা আলিয়াসাল্লাম বলেন এল বিরুহসনুল হোলক বীর বা কল্যাণ হচ্ছে উত্তম চরিত্র ওল ইসম আর গুনা হচ্ছে মা হা ক্যাফি নবসিকা যা আপনার মনে সন্দেহের উদ্রেক হবে আর মানুষ জেনে সেটা আপনি চান না এটাই হচ্ছে গুনাহের মাপকাটি। সুতীয় দর্শকবৃন্দ অত্র হাদিসটি আমাদের জন্য একটি নীতিনির্ধারণই হাদিস হাদিসটি সংক্ষিপ্ত অথচ হাদিসের মধ্যে তাৎপর্যপূর্ণ অর্থনিহিত রয়েছে যদি আমরা হাদিসটিকে বলি ন্যায় ও অন্যায়ের মানদণ্ড তাহলে আপনি করতে পারেন আপনি ন্যায় কিভাবে চিনবেন এবং অন্যায় এটা অন্যায় বলে কিভাবে তাকে চিহ্নিত করবেন এবং তার থেকে দূরে থাকবেন হাদিসটি অনুরূপ নির্দেশনা আমাদেরকে প্রদান করছে শুধুও দর্শক বৃন্দ প্রথমে বলা হচ্ছে আল বীর অর্থ যদি আমরা করি তাহলে এটি সমস্ত সদাচরণ করে এর ভিতরে সামিল করবে বীর বা কল্যাণ বলতে পিতা প্রতি কল্লান বোঝাবে বীর বা কল্যাণ বলতে সমস্ত সৃষ্টির প্রতি সদয় আচরণকে বোঝাবে যেমন করে আমরা জানি জনক সাহাবি রসুল্লাহ সাল্লামের কাছে এসে বলছিলেন ইয়া রসুল্লাহ আমার থেকে সদাচরণ পাওয়ার সবচেয়ে বেশি হকদার কে তদুত্তরে রসুল সালাম বলেছিলেন বলছিলেন ইয়া রসুলাল ম্যান অ্যাবর মানে আমার কাছে সবচেয়ে বেশি বিদ পাওয়ার কল্যাণ পাওয়ার সদাচরণ পাওয়ার অধিকারী কে রসুলাম বললেন তোমার মা তারপর তিনি বললেন কে বললেন তোমার মা তারপর কে তোমার মা তারপর কে বললেন তোমার বাবা অন্য হাদিসে আমরা জানি যা রসুল সাল্লা ওয়ালিউসাল্লামকে সাহাবি এসে বলছিলেন ইয়া রসুলাল্লাহ কোন কাজটা বীর কল্যাণের তখন রসুল বললেন ইতাম উত্তাম ও ইফা উ সালাম খানা খাওয়ানো সালামের ব্যাপক প্রচলন করা অন্য রেমায়তে আছে ভালো কথা বলা এই সবগুলি হচ্ছে আপনার বীর বা এহসানের অন্তর্ভুক্ত আর যেখানেই বীর বা এহসানের কথা বলা হয়েছে বীর বা সদাচরণের কথা বলা হয়েছে সেখানে আমরা দেখতে পাই আল্লাহ রব্বুর আলমিন তাকোয়ার সাথে একটা সম্পর্ক করে দিয়েছেন সুতরাং তাকোয়া বা আল্লাবিরি থাকলে মানুষ সদাচরণ করবে মানুষ ভালো ব্যবহার করবে তাকোয়া ও পরহেজগারি মানুষকে কল্যাণের পথে পথ দেখায় আর যার তাকোয়া নাই সে কিন্তু অকল্যাণের পথে ধাবিত হয় এখানে রসুন সল্লাহ আরি ইসলাম বলছেন অ্যালবের রু বা কল্যাণ চসনুল হোলক উত্তম চরিত্র বলন্ত চরিত্র কি আমরা বলবো চরিত্র মানুষের ভিতরে মানুষের যে চিন্তা চেতনা যেটা তার অন্তরে লুক্কায়িত থাকে এটার যে বহির প্রকাশ ঘটে সেটাই হচ্ছে তার চরিত্র আমরা একজন মানুষকে তার মৃদ হাসি ভালো ব্যবহার দেখে বলি রুকটার চরিত্র খুবই ভালো আবার যখন কারো রৌড় মেজাজ কাঠিন্যতা দেখি জলুম জবরদস্তি দেখি তখন বলি লোকটা বড়ই দুষ্ট তার চরিত্র বড়ই খারাপ তাহলে বোঝা গেল চরিত্র কি। আমরা হয়তো একজন মানুষকে দেখলাম দেখার পরে তার চেহারার দিকে তাকিয়ে বললাম আপনাকে খুব আজকে উৎফুল্ল মনে হচ্ছে চেহারার মধ্যে একটা হাসি হাসি ভাব এই যে তার মনের ফুর্তি প্রকাশ পেয়েছে চেহারা চেহারা তার দরিল আবার আরেকজনকে আমরা দেখছি তার চেহারা মলিন তোর বলছি কী হলো ভাই বাড়িতে কোনো বিপদ হয়েছে ঝগড়া হয়েছে চেহারায় তো তার ছাপ পড়ছে বড়ো মনিন লাগতেছে আপনাকে খুব ক্লিষ্ট ক্লান্ত মনে হচ্ছে কি ব্যাপার এতে বোঝা গেল মানুষ তার ভিতরের যে জিনিসটা বারবার তাকে নাড়া সেটার বহির প্রকাশ যে ঘটে তার আচরণের মধ্য দিয়ে এই যে বহির্প্রকাশ এটাই তার চরিত্র এটা যদি ভালো হয় তাহলে সৎ চরিত্র হসনুল উত্তম চরিত্র আর যদি খারাপ হয় তাহলে সেটাকে বলবে দুশ্চরিত্র সেটাকে বলবে খারাপ চরিত্র অসৎ আচরণ আর মানুষের ভিতরে রিপুর লড়াই অবশ্যই আছে সুতরাং মানুষ ভালো করে মন্দও করতে পারে মানুষের যে রিপু সেই দ্বন্দ্ব মানুষকে আপনার কুরিপু পাপের দিকে ধাবিত করে যবন আল্লাহ বলছেন কোরআনে ইউসুফ আলিসমানের ঘটনা উল্লেখ করে যাকে আমরা বলতে পারি কুপ্রবৃত্তির তাড়না মানুষকে অসৎ পথের প্রতি উদ্বুদ্ধ করে আর শয়তান ওই সুযোগটাকে গ্রহণ করে কু নাড়া দিয়ে মানুষের ধারা শয়তানি কর্মটি শয়তান করিয়ে মানুষ পাপাচারে লিপ্ত হয়ে যায় অন্যায় অবিচার করে পক্ষান্তরে মানুষের ভিতরে আরেকটা দিক রয়েছে যেটা হচ্ছে সুরিপু তো এই সুরিপু মানুষকে ভালোর দিকে কল্যাণের দিকে ডাকতে থাকে আর এটাকেই আল্লাহ হ্যান হুয়া আয়না নফসে মতমাইন বা প্রশান্ত আত্মা বলে উল্লেখ করেছেন সৌর আল ফাজরের ভিতরে আল্লাহ রব আয়ন বলছেন ইয়া ইয়ু হান নফসুল মত না প্রশান্ত আত্মা এর জাহর্বিক তুমি তোমার রবের দিকে ফিরে আসোলি ফেবাদি তুমি আমার বান্দাদের কাতারে সামিল হয়ে যাও ওন্নাতি তুমি আমার জান্নাতে প্রবেশ করো আল্লাহ প্রশান্ত আত্মাকে আপনার সেখানে নেকির প্রতি উদ্বুদ্ধ করছেন বলছেন তুমি আমার জান্নাতের দিকে আসো নেকটারদের দিকে আসো তুমি তোমার রবের দিকে ফিরে আসো তাহলে বুঝতে পারলাম যে এই যে চরিত্র এটা কিন্তু অমূল্য সম্পদ এজন্য রসুন সাল্লি সাল্লাম মানুষের মধ্যে ভালো ও মন্দের বিচার করতে গিয়ে মানদণ্ড হিসাবে স্থির করেছেন মানুষের চরিত্র রসম সাল আলী বলছেন তোমার মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে উত্তম আর চরিত্র যার খারাপ সে কখনো উত্তম হতে পারে না আমরা বলি যে ইতর গালি দিয়েছে তার পাল্টা গালি দেবো যেমন করে আমরা পড়ি নেই কবিতার মধ্যে ছোটবেলা ছেলেদেরকে শিখেই নেই যে কুকুরের কাজ কুকুর করিয়েছে কামড় দিয়েছে পায় তাই বলে কি কুকুরের কামড়ানো মানুষকে শুভ পায় মানুষ মনুষ্যত্বের গান গাইবে মানুষ সভ্যতার গান গাইবে মানুষ মানুষের কল্যাণে আসবে মানুষ পশুর মতো হায়নার মতো তার নখুর বিছিয়ে বিষ দিয়ে সমাজকে ধ্বংস করে দিবে তা হতে পারে না কিন্তু আজকের জগৎ তার সম্পূর্ণ উল্টু হয়ে গেছে আমরা চরিত্রের এই মূল সংজ্ঞাটি হারিয়ে ফেলেছি এবং দিন দিন আমাদের চরিত্রের ভিতরে অধঃপতন ঢুকেছে পদস্খলন ঢুকেছে চরিত্রের ভিতরে কলঙ্ক আমাদের মধ্যে ঢুকেছে শুধুও দর্শক কিন্তু চরিত্র এমন একটি সম্বল যে সম্বল আপনার জন্য ক্রিয়ামতে মুক্তির ওসিলা হবে কেমন করে রসমসাল আলী ইসলাম হাদিসের মধ্যে বলেছেন ক্রিয়ামতে বান্দার নেকির পাল্লা ভারী করবে যে আমল সমূহ রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি যে আমল তার নেকি পাল্লাকে ভারী করবে সেটি হচ্ছে তার সৎ চরিত্র কাজেই সৎ চরিত্র মানুষকে নেকির পাল্লা ভারী করে দেয় অতএব সৎ চরিত্রের গুরুত্ব কতখানি সহজেই অনুমেয় সুদীয় দর্শকবৃন্দ সময়ালো ছোট্ট একটা বিরতির আমরা বিরতির পর ফিরে আসব আমাদের এই আলোচনায় कथा पूर्वे की तर जीवन सफलता की पालन करज कर खुशी हन পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে যুক্ত জ্ঞান মহান আল্লাহ প্রণয়ন করেছেন সকল বান্দার কল্যাণের জন্য একটা বিধান আছে বিচার ও শান্তি এবং সারিয়া কিভাবে মানুষের কল্যাণ নিশ্চিত করেছে সে বিষয়টা আলোচনা করব देख मानवतार कल्याण इसलामी सारिया साढ़े आठटा पुन सम्प्रचार सकाले बीस टी सहस लगे आपनी जा विश्वास करें तारे कथा बोलते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 দেখুন প্রশ্ন করার সাহস করুন সম্মানিত দর্শকবৃন্দ বিরতির পর আপনাদেরকে পুনরায় এই হাদিসার্সের ভুবনে স্বাগত জানাচ্ছি কথা হচ্ছিল কেয়ামতের মধ্যে বান্দার জন্য সবচেয়ে নেকির পাল্লা ভারীকারী আমল হবে তার উত্তম চরিত্র উত্তম চরিত্র থাকবে সে কিন্তু এগিয়ে যাবে আর যার চরিত্র খারাপ হবে সে কিন্তু এগিয়ে যেতে পারবে না যে তোমাদের মধ্যে যার চরিত্র সবচেয়ে ভালো সবচেয়ে উত্তম সুন্দর ও আবুকুমি পক্ষান্তরে কেয়ামতের দিনে আমার চেয়ে অতি দূরে অবস্থান করবে ওই লোকটি তোমাদের মধ্যে ওই লোকটি আমার থেকে বহু দূরে থাকবে যে লোকটি তার চরিত্রের দিক থেকে সবচেয়ে বেশি খারাপ দুশ্চরিত্র আল্লাহ রসুলের সঙ্গ পাবে না আর সুচরিত্র বা সচ্চরিত্রবান আল্লাহ রসুল সল্লাহ আলিল্লামের সঙ্গ পাবে রসুল সল্লাহ আলি ইসালাম এসেছিলেন তিনি বলেছেন উত্তম চরিত্র কি তার পূর্ণতা দানের জন্য আমি এসেছি রসুল সল্লাহ আলি ইসাল্লাম সবচেয়ে বড়ো উসোয়া ও আদর্শ তার আদর্শ যদি আমরা দেখি তখন আমরা হস্তন হলুক বা উত্তম চরিত্র কী সেটা উপলব্ধি করতে পারব। শুধুও দর্শক বিন্দু এরপর রসুল সাল আলী সাল্লাম ইসিম বা গুনাহ এর কথা বললেন এখানে ইসিম দ্বারা সকল প্রকার গুনাহের উদ্দেশ্য আর মানুষের স্বভাব প্রসূত একটা ধর্মের কথা উল্লেখ করা হলো। যে গুণাহ এমন একটা জিনিস যখন মানুষ সে গুনাহটা তার মধ্যে ঘটবি। তখন তার মনের ভিতরে খটকা হবে মনের ভিতরেই ধাক্কা দেবে আহ আমি কি করছি যখন সে চুরি করতে যায় তখন সে জানে যে আমি এটা অন্যায় করছি তখন তার মনে একটা বীতি ভয় সঞ্চার করে কাজ করে এই যে ভয় এটি হচ্ছে প্রমাণ যে এই কাজটি অন্যায় এ কাজটি গর্হিত এ কাজটি হারাম এক কাজটি নিষিদ্ধ এই কাজটি এফএম এ কাজটি পাপ বরং পাপের মূল এই যে অনুভূতি এই যে এটা কিন্তু ফেতরথের দাবি এজন্য পৃথিবীর যত নোংরা কাজ সেই নোংরা কাজগুলি স্বভাবগতভাবে যারা ভালো তারা কিন্তু সেটা গ্রহণ করেন নাই আমরা দেখতে পাই অনেক অমুসলিম আছেন যারা ইসলাম মানেন নাই অথচ বাস্তবতার নিরিখে এসে তারা কিন্তু এমন সব অন্যায় যেগুলিকে অন্যায় হিসাবেই চিহ্নিত করছেন এবং সেগুলি থেকে দূরে থাকছেন এটা কিন্তু ফেতরতের দাবি এটাই মানুষের স্বভাবের দাবি আর জন্য রসুল সাল আলী সালাম বলেছেন মানুষ কিন্তু জন্ম নেতরতের উপরে আর এই ফেতরতটা হচ্ছে ইসলাম রসুল বলছেন কুল্লু মৌল উদ্দিন প্রত্যেকটি সন্তান জন্ম নে ফেতরতের উপরে আর ফেতরত যে ফেতরতের উপরে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন ফেতরত আল্লাহি ফেতর আলৈহা যে ফেতরতের উপরে যে বৃত্তি মোলে আল্লাহ রব্লা আলের মানুষকে সৃষ্টি করেছেন মানুষ কিন্তু সেই পৃত্তি তার জন্ম হয় এবং মানুষ পরিবেশ দ্বারা প্রভাবিত হয় তখন মা ইহুদি হলে সন্তানকে ইহুদিয়তের প্রতি বাপমা খ্রিস্টান হলে সন্তানকে খ্রিস্টান ধর্মের প্রতি বাপমা যদি অগ্নি পূজক হয় তাহলে সন্তানকে অগ্নি পূজার প্রতি উদ্বুদ্ধ করে থাকেন আমরা এটাই দেখতে পাই এজন্য সন্তান তার ফেত্রত নিয়ে জন্মগ্রহণ করে আর এই ফ্ষত্রতের একটা বৈশিষ্ট্যই হলো ভালো বিচার করা অনেক সময় আমরা দেখতে পাই যে একটা অবুধ সন্তান তার সামনে সামান্য অন্যায় হলে তার বিবেক তখন নাড়া দিচ্ছে তার বিবেক তখন এটাকে অ্যাকসেপ্ট করছে না তার ভিতরে ভারী ভাব মন খারাপ হয়ে গেছে কেন ফেত্রত সেটাকে খারাপ হিসাবে গণ্য করছে অতএব আপনাকে অবশ্যই বুঝতে হবে যে কোনটি কল্যাণ কোনটি অকল্যাণ এখানে আপনার ফেত্রত খাটিয়ে আপনার বিবেক খাটিয়ে সত্যকে উপলব্ধি করার চেষ্টা করতে হবে এবং যাবতীয় অন্যায় থেকে অবিচার থেকে জুলুম থেকে পপচার থেকে আপনাকে দূরে থাকার চেষ্টা করতে হবে শুধু ও দর্শকবৃন্দ এই যে গুণাহের কাজ সেটা কিন্তু দুইভাবে চিনা যাবে একটা হচ্ছে আপনার দাখেলি বা অভ্যন্তরীণ আলামত সেটা হলো আপনার মনের ভিতরে খটকা বাঁধবে যেমনটি রসুন সাল আলী সালাম অত্র হাদিসে বলছেন গুণা হচ্ছে তাই যা তোমার মনের ভিতরে খটকা বাঁধবে মনের ভিতরে উৎকণ্ঠার সৃষ্টি হবে মনের ভিতরে একটা বিভ্রাট লেগে যাবে এটাই হচ্ছে আপনার একটা গুণাককে চেনার অভ্যন্তরীণ সিমটম আলামত আর দ্বিতীয় অংশ রসুল সাল্লাহ আলীসাল্লাম বলছেন সেটা হচ্ছে ও কার মানুষ জানলে তোমার ক্ষতি হবে তুমি অপছন্দ করবে চমৎকার কি নীতিমালা রসুল সাল আলী সাল্লাম অত্র হাদিসের মধ্যে পেশ করেছেন বলছেন তোমার অন্তরে খটকা লাগবে এটি গুনাহের কাজ চিহ্নিত করার অভ্যন্তরীণ মাধ্যম অভ্যন্তরীণ আলামত অভ্যন্তরীণ সিমটম লক্ষণ আর তার বাহ্যিক লক্ষণ হচ্ছে কাজটা গুনাহের। কাজটা পাপের কেউ যে জেনে নেই আমার ইজ্জত চলে যাবে আহ আমার সব শেষ হয়ে যাবে আমার সামাজিকতা আমার মর্যাদা আমার পদমর্যাদা আমার আসন সব শেষ হয়ে যাবে এই যে মনের ভিতরে কেউ না জানুক কেউ না জানুক এই অনুভূতি এটাই হচ্ছে বাহ্যিকভাবে এইটা যে পাপের কাজ সেটা জানার একটি আরামত ও একটি নিদর্শন কিন্তু দুর্ভাগ্য আমরা হয়তো মনের ভিতরে খটকা লাগলেও মনকে পাপের দিকে ধাবিত করে দিচ্ছি কিন্তু সবচেয়ে বেশি ভয় পাচ্ছি মানুষ যেটা জেনে নেবে মানুষ যদি জেনে নেয় তাহলে মর্যাদা থাকবে না এটা হচ্ছে আল্লাহর ভাষায় কোরআনের ভাষায় আল্লাহ সম্পর্কে এই ধরনের মানুষের খারাপ ধরণ আল্লাহ বলছেন এ সমস্ত মানুষ আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে থাকে যখন তারা মানুষের সামনে থাকে তখন কিন্তু সৎ হইয়া ভালো হয়ে চলে নিজেকে খুব সাধু পুরুষ হিসাবে উপস্থাপন করে আর যখন সে একাকি চার দেওয়ালের ভিতরে ঢুকে যায় তখন কিন্তু মনে করে কেউ তো আর দেখছে না যা খুশি তাই করি যে সে বলে যায় আল্লাহ রব্বুল্লাহ আলমিন মুত্থালিয়া আলেই তার প্রত্যেকটি কাজ প্রত্যক্ষ করছেন প্রত্যেকটি কাজ দেখছেন আল্লাহর চুককে ফাঁকি দেওয়ার ক্ষমতা কারো নাই যখন বান্দা এই অনুভূতিটুকু হারিয়ে ফেলে চার দেয়ালের ভিতরে পাপাচারে লিপ্ত হয়ে যায় তখন বুঝতে হবে সে আল্লাহ সম্পর্কে যথার্থ জ্ঞান রাখতে পারে নাই আল্লাহ সম্পর্কে ভয় তার হয় নাই সে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করছে এজন্যই যারা সবচেয়ে বেশি জ্ঞানী আল্লাহ সম্পর্কে আল্লাহর কুদরত সম্পর্কে যারা জ্ঞান বেশি রাখেন তারা সবচেয়ে বেশি মুতাকি হন পরে যায় হন আল্লাহরুল কোরআনে করিমে বলছেন আল্লাহ আল্লাহকে কেবলমাত্র ভয় করে থাকেন তার বান্ধবাদের মধ্যে যারা জ্ঞানই কারণ আল্লাহর কদরত আল্লাহর মঞ্জিল আল্লাহর মর্যাদা আল্লাহর মান এবং মহত্ব সম্পর্কে তাদের জ্ঞান আছে বলি তারা সব সময় ভয় পেয়ে চলেন পাক্ষান্তরে যাদের এই ভয় নেই তারাই কিন্তু এই অভ্যন্তরে পাপা লিপ্ত হয়ে নিজের জীবনকে নষ্ট করেন শুধু ও দর্শক বৃন্দ এখানে হাদিসের আরেকটি অংশ যেটা তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যেখানে রসুলসলাল আলিউসাল্লামের কাছে সাহাবি ও আবেসা ইবিন যখন হাজির হলেন তখন রসুল সোহা তাকে লক্ষ্য করে বললেন দি ইতা আনিল বিল তুমি এসেছ কল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করতে বীর সম্পর্কে জিজ্ঞাস করতে জি হ্যাঁ আমি সেজন্য এসেছি তরসালাম বললেন তুমি তোমার তোমার মনকে তোমার আত্মাকে তুমি জিজ্ঞেস করো অ্যালবর মত্মান ইলেহি অর্থাৎ তুমি তোমার কল্পকে জিজ্ঞাসা করো বীর যেটা কল্যাণ যেটা সেটা হবে তোমার নভস ইতমিনানের সাথে যেটা মেনে নেবে ওত ইলেই হিল কাল্প কাল্প যেটাকে মেনে নেবে এবং আপনার কাল্প মেনে নেবে আপনি মেনে নেবেন এই রকম যে বিষয়টা যেটাতে আপনার প্রশান্তি পাবেন সেটাই হচ্ছে কল্যাণ মনের ভিতরে প্রশান্তি পেতে গেলে কল্যাণের প্রতি আসতে হবে পৃথিবীর সমস্ত অপরাধী তার কিন্তু নিজেকে সাধু পুরুষ বলতে পারে না ভয়ে সে ত্রস্ত থাকে কেননা সে অপরাধী আর একজন ন্যায়নিষ্ঠ ব্যক্তি হকের উপরে যখন থাকে সুদ খায় না ঘুষ খায় না অন্যায় করি না অবিচার করি না তখন ওই মানুষটা কিন্তু সে নিজে প্রবল প্রত্যয় দৃঢ় হয়ে থাকে এজন্য রসুল ইসলাম সাহাবি ওয়াবেসাকে বলছেন তোমার কাল্পকে তুমি জিজ্ঞাসা করো কালবি বলে দেবে যদি সেটা তোমার এতমিনান হয় প্রশান্তি পায় তাহলে বলতে হবে এটাই ভালো ও তারা দাদা ফেসর আর গুণা হচ্ছে যা মনের ভিতরে খটকা লাগবে তারা দুধ সৃষ্টি হবে সন্দেহের অবতারণা করবে করা যাবে কি করা যাবে না এটাই হচ্ছে কাজে আমরা বলতে পারবো এই আলোচনার মাধ্যমে এটা প্রমাণ পেল একদিক থেকে যে আপনি জানতে পারলেন ন্যায় ও নীতির মানদণ্ড কি অনুরূপভাবে আপনি জানতে পারলেন অন্যায় কোনটা সেটা জানার আলামত কি তার দুটি আলামত আমরা পেলাম একটা হলো আত্মপ্রশান্তি যদি পাই বুঝতে হবে কল্যাণ আর আত্মার ভিতরে যদি খটকা লাগে তাহলে বুঝতে হবে এটা কিন্তু অকল্যাণ এটা পাপ এটাই এসিম এটাই গোদা আর আরেকটা হচ্ছে যে মানুষ জেনে নেটার সম্বন্ধে ভয় মানুষ জেনে নিলে আমার সব শেষ হয়ে যাবে এই যে ভয় এটাই হচ্ছে বুঝতে হবে যে কাজটা অন্যায় আর আপনি যদি নেককার হন আপনি যদি নীতির উপরে অটল থাকেন তাহলে মানুষ জানুক ক্ষতি কি আপনি সাহসী হয়ে চলতে পারবেন সাথে সাথে আমরা এমনটি জানতে পারলাম ও তোর হাদিসের মাধ্যমে যে সাহাবাই কাম রেজাল্লাহ আলিহ আজমাইন এত সতর্ক ছিলেন যে তারা রসুন সাল্লি সাল্লামকে জিজ্ঞেস করতেন বিলকি, কল্লান কি কী কোন কাজে আমার কল্যাণ নিহিত রয়েছে এবং গুনাহের কাজ কী সেগুলি চিহ্নিত করার জন্য তারা চেষ্টা করতেন এগুলি থেকে দূরে থাকার জন্য আপ্রাণ প্রচেষ্টা অব্যাহত রাখতেন আপনারা আমার ভিতরে এরকম প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে শুধুও দর্শক আমরা এই হাদিজের ভিতরে আরেকটা জানতে পারলাম সেটা হলো এই যার রসুল সাল্লিসাল্লামের একটা মহাজিজা সাহাবি ওয়াবেসা আসছেন কিন্তু এসে কী জিজ্ঞাসা করবেন আল্লাহ রবাহ আলীবিন আগেই রসুলকে জানিয়ে দিয়েছেন ওয়াবেসাকে আসতেই রসুল জিজ্ঞাসা করছেন যে এটা তেস তুমি এসেছ বল জিজ্ঞেস করতে এর মাধ্যমে প্রমাণ পাওয়া যায় যে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের একটি মহাজিজা এটা আল্লাহর পক্ষ থেকে তাকে আল্লাহ দান করেছেন কাজেই আমরা যদি সত্য উপলব্ধি করি এবং গুনাহের ব্যাপারে সাবধান ও সতর্ক হই অন্যায়কে অন্যায় হিসেবে চিহ্নিত করি এবং কোনো অবস্থাতেই যেন ভুলের পথে না থাকি এমন কি ফতোয়া ও মেসাইলের বেলায়ও আমি যেন সন্দেহ রেখে কোনো ফতোয়া না দিই বরং প্রত্যয় দৃঢ় ইমান নিয়ে দলিল ভিত্তিতে আমি ফতোয়া দিই যেখানে দলিল থাকবে না স্বার্থান্নেষী হয়ে আমি যখন ফতোয়া দেব। তখন তো ভুল হবেই কাজে দলিলের উপরে ক্রাইম থেকে আমরা চলি তাহলে আর ভুল হওয়ার সম্ভাবনা নাই শুধুও দর্শকবৃন্দ সময় এলো বিদায় নেওয়ার বিদায়ের প্রাকালে আমরা স্মরণ করিয়ে দিচ্ছি আবার পরস্পরে স্মরণ করছি যে সত চরিত্রের ট্রেনিং নিতে এবং যাবতীয় অন্যায় থেকে পাপাচার থেকে গুনাহের কাজ থেকে নিবৃত থাকতে সাথে সাথে সত্যের উপরে অপেচল থাকতে যা অসত্য তা সব সবসময় বর্জন করতে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকলকে সত্যের উপরে সুদৃঢ় ও প্রতিষ্ঠিত থাকার তভিক দান করুন আমিন أقول قولي هذا أستغفر الله لكم ولسائر المسلمين والسلام عليكم ورحمة الله وبركاته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 এই দায়িত্ব পূরণ করুন পিস টিভি समय भवहार भी क्या दुनिया भी किसी दाय दायित्व पालन कर अत्याचारे अदिकार आदेश आज सन्दा साढ़े छापुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगे पिस